আমার নবীজি সিরিজের আজকের পর্বে আমরা জানতে যাচ্ছি নবীজি দেখতে কেমন ছিলেন নবীজি কিভাবে হাঁটতেন কিভাবে কথা বলতেন রসুল সাল্লু আলহি ওয়াসালামের হাদিস বর্ণনাকারী সাহাবাহিক রামের সংখ্যা অগণিত হলেও যখনই আমরা তার গঠন প্রকৃতি বিষয়ে অবগত হতে চাই দেখি যে বর্ণনাকারীর সংখ্যা বেশ কম এর কয়েকটা কারণ হতে পারে প্রথমত শরীয়তের বিধিবিধান সম্পর্কিত নবীজির কথা ও কাজের বর্ণনা করেছেন তারা বেশি আর রসুল সাল্লাহু আলি আসালামের গঠন বর্ণনা তেমন কোনো বিষয় নয় তাই এই বিষয়ে তারা যথেষ্ট মনোযোগ দেননি বরং রসুলসাল্লু আলিহাস্লাম তাদের মাঝে উপস্থিত থাকার কারণে এর খুব একটা প্রয়োজনও তাদের ছিল না তাদের প্রত্যেকেই রসুল সাল্লাহু আলিহামকে চাইলেই দেখতে পারতেন দ্বিতীয়ত সাহাবাদের অন্তরে নবীজ সাল্লাহু আলহি আসাল্লাম থাকতেন শ্রদ্ধাভীতির প্রভাব নিয়ে তারা তাদের কাছে ছিলেন বটে একই স্থানে থাকতেন কিন্তু এই ভয় তাদেরকে দূরে সরিয়ে রাখত এই বাস্তবতাকে আমর ইবনুল আস রাহ আনহো এক হাদিসে এভাবে বর্ণনা করেছেন আমার কাছে রসুল সাল্লাহু আলহি আসাল্লামের চেয়ে প্রিয় কোনো মানুষ ছিল না আমার দুচোখে তার চেয়ে মর্যাদাবান কেউ নেই কিন্তু আমি কখনো পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকে দেখতে পারতাম না তাই যদি তার কেউ বিবরণ জানতে চায় আমি বলতে পারব না কারণ তাকে চোখ ভরে কখনো দেখতে পারিনি প্রত্যেক সাহাবির অবস্থায় ছিল এমন তৃতীয়ত মানুষের গঠন সৌষ্ঠ বর্ণনা করাও কঠিন খুব কম মানুষই মানুষের গঠন প্রকৃতি সংক্ষেপে বর্ণনা করার মতো যথাসব্দ ব্যবহারের যোগ্যতা রাখে কারণ মানুষের দেহের গঠন বিভিন্ন রকমের হয় আমরা কেবল শরীরের দৈর্ঘ্য বিবরণের জন্য লম্বা মাঝারি খাটো এই তিনটি শব্দ ব্যবহার করতে পারি অথচ লম্বারও অনেক আকৃতি রয়েছে তেমনি মাঝারি ও খাটো আকৃতিরও রয়েছে বিভিন্ন ধরন এমনই ফর্সা রঙ কালো রঙ গোল আকৃতি এই প্রতিটি রূপ বর্ণনা করার মতো সূক্ষ্ম পরিমাপক নেই সঠিকভাবে বর্ণনা করার শব্দভাণ্ডারও অফুরন্ত নয় তাই সাহাবিকন তার আকৃতি বর্ণনা করার জন্য অন্য আকৃতির আশ্রয় নিয়ে তুলনা করেছেন আবু হোসাইফ রাদেল আনহুকে রসুল সাল্লু আলহি ওয়াসালামের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন রসুলসাল্লু আলিহাস্লাম দেখতেছিলেন অনেকটা হাসান আলী রাদ আনহুর মতো তাইবীদের কাছে তার বিবরণ তুলে ধরার জন্য এটাই ছিল সবচেয়ে উপযুক্ত এবং উত্তম পন্থা তবে একজন সাহাবিয়াতের বর্ণনা থেকে আমরা কিছুটা পরিপূর্ণ বর্ণনা পাই তার নাম ছিল উম্মে মা আবাদ রাদ আল্লাহ আনহা হিজরতের সময় নবীজিস্লু আলি আসাল্লাম এবং আবু বকর রাজ আনহু উম্মে মা আবাদের বাসায় আতিথেয়তা গ্রহণ করেন সেই সময় উম্মে মা আবাদ নবীজি সাল্লিসাল্লামকে যেভাবে দেখেছেন তা পরে বর্ণনা করেন বর্ণনাটি ছিল এমন চন্দ্রালোকিত শরীর আর উজ্জ্বল চেহারার অধিকারী তিনি তার চরিত্র মাধুর্য ছিল সুষমণ্ডিত উদরার স্থূলতা মাথার ক্ষুদ্রতা কিংবা বিশালতার কলসতা তার মধ্যে ছিল না তিনি অতি সুন্দর মহারূপবান গণ্ডদেশ উজ্বল চোখের মনি দুটো ঘন কালো শুভ্র নয়ন কোটরে মনি দুটো জলজল করছিল চোখের পাপড়ি ছিল লম্বা ভ্রুতুটো সামান্য সুচালো তার কেশ ছিল কৃষ্ণ কালো। তিনি দীর্ঘকায় নন আবার খর্বকায়ও নন এমন বেটে নঞ্জে দেখা যায় না আবার এত লম্বাও নঞ্চে দৃষ্টিকোণও মনে হয় দূর থেকে দেখলে তিনি সবার মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ও প্রদীপ্ত আর কাছ থেকে সবচেয়ে মোহনীয় ও সুমিষ্ট তিনি প্রিয়ভাষী অতিভাষী নন আবার লঘুভাষীও নন যখন তিনি চুপ থাকেন গাম্ভীর্যের বিশালতা তাকে ঘিরে রাখে আর যখন কথা বলেন এক প্রখর দীপ্তি তার চোখে মুখে ছড়িয়ে পড়ে তিনি রাগেই কিংবা পাঁচাল নন তার কণ্ঠস্বর সহজবদ্ধ আর মধুময় তার মুখের কথাগুলো সুবিন্ন মুক্ত দানার মতো ঝরে পড়ে তার সঙ্গীরা সর্বদা তাকে পরিবেশন করে রাখেন তিনি কোন কথা বললে তারা মনোযোগ দিয়ে শোনেন কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ পালনে ছাপিয়ে পড়েন তিনি অনুকরণীয় ও মজলিসের কেন্দ্রবিন্দু একটু আগে বলছিলাম মানুষের গঠনষষ্ঠ বর্ণনা করা বেশ কঠিন কিন্তু উম্মাদ এই ব্যাপারে যথাযোগ্য ইনসাফ করেছেন সুহান তো গঠন বৈশিষ্ট্য বর্ণনার প্রয়োজন কখন হল সাহাবিদের যুগে রসুদাল্লু আলহি ওয়াসাল্লামের বিবরণ দেবার প্রয়োজন ছিল না যেহেতু তিনি নিজেই ছিলেন তাদের মধ্যে বিদ্যমান এছাড়া দূরে বা কাছের সকল সাহাবি যেন হাজির থাকতে পারে তাই তিনি বহু আগেই বিদায় হজের ঘোষণা দিয়েছেন ফলে যারা তখনও দেখেননি তাদের প্রত্যেকের জন্য নবীজিকে দেখার একটা সুযোগ তৈরি হয়ে যায় এরপর রসসল্লাহু আলহাসাল্লামের ওফাত হয়ে গেলে এলো তাবেইদের যুগ তাবেইগণ এমন একটি সময় পেয়েছিলেন যখন তাদের নামাজ রোজা পানাহারের আদব মসজিদে প্রবেশ এক কথায় জীবনের সকল ইবাদত ও কাজকর্ম নবীজি সাল্লাহু আলহামের আদর্শ অনুযায়ী হতো অচিরেই তাদের মধ্যে রসুদ সাল্লু আলহি আসাল্লামের গঠন প্রকৃতি জানার আগ্রহ দেখা দিল যদিও তারা রসুদ সাল্লাহু আলহি আস্লামের আদর্শ চরিত্র ও আচরণের পরিচয় ইতোমধ্যে লাভ করেছেন আর তা জানার একমাত্র উপায় ছিল তাদের সামনে থাকা সাহাবিতে জিজ্ঞেস করা কেননা তারাই কেবল রসুল সাল্লাহ আলিউসালামকে পেয়েছেন এবং তার সাহচর্য পেয়ে ধন্য হয়েছেন সুতরাং সাহাবেদের কাছে বারবার প্রশ্ন আসতে থাকে যেন তারা গঠন প্রকৃতি বর্ণনার মাধ্যমে রসুলসাল্লাহ আলিউসালামকে অঙ্কিত করে যেমন আমরা ইতোমধ্যে হুজাইফারিল্লাউ আনহুর বর্ণনা থেকে বুঝতে পেরেছি এবং ওম্মে মা আবাদের বর্ণনা থেকে এই এত প্রশ্নের কারণ ছিল প্রজন্মের পরে প্রজন্মে অব্যাহত থাকা তাদের হৃদয়ে প্রেম। উম্মতের এই নবীপ্রেম ও দর্শনের ইচ্ছার কথা নবীজ সাল্লাহ আলী হাসলাম নিজেও জানতেন তাই তিনি বলেছেন তোমাদের সামনে এমন একটি সময় আসবে যখন মানুষের কাছে গচ্ছিত সম্পদ ও পরিজনের মতোই আমার সাক্ষাৎ তাদের কাম্য হবে অন্য এক হাদিসে এসছে আমার পরে উম্মতের মধ্যে এমন অনেক লোক আসবে যাদের অন্তরে আমার প্রতি এতটা ভালোবাসা থাকবে যে তারা তাদের সম্পদ পরিজনের বিনিময় হলেও আমাকে দেখতে চাইবে সুতরাং সাহাবিগণ রসুদ্সাল্লু আলিহাস্লামের বিবরণ তুলে ধরার শুরু করলেন কখনো সংক্ষেপে কখনো সবিস্তারে আবার কখনো আংশিক তবে সত্য কথা হচ্ছে যে শ্রোতা কখনোই দর্শকে তৃপ্তি পায় না বান্দার প্রতি আল্লাহর এক অব্যাহত অপার অনুগ্রহ হলো তিনি কাউকে কাউকে স্বপ্নযোগে নবীজি সাল্লাহু আলিহাসালের দর্শন লাভের সুযোগ দান করেন এই স্বপ্ন সত্য রসুল সাল্লাহ আলহাস্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখেছে সে আমাকেই দেখেছে কেন না শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এখানে আমরা রসুলসাল্লাহু আলিহাসাল্লামের আকার আকৃতি বিষয়ক বুখারি ও মুসলিমের হাদিস বর্ণনাতেই খান্ত দেব অন্যান্য কৃতাবের হাদিস প্রকার অন্তরে ও মুসলিমের হাদিস এমনকি সমায়রে তিরমিজির সহি হাদিসগুলো বুখারি এবং মুসলিমের হাদিসের সাথে শাব্দিক বা অর্থগত দিক থেকে মিল রাখে বারা ইবেন আজিব রাদহ বলেন রসুলসাল্লু আলি ওয়াস্লাম ছিলেন মাঝারি গরণের তার উভয় বাহুমূলের মধ্যবর্তী স্থান অন্যান্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল তার মাথার চুল উভয় কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল লাল পোশাকে তার চেয়ে অধিক সুন্দর আমি কাউকে দেখিনি অন্য বর্ণনা আছে রসুলসাল্লাহ আলহাম ছিলেন সবচেয়ে সুন্দর চেহারা ও গঠনের অধিকারী অতি লম্বাও না খাটোও না আরেকটা হাদিসে আছে বাবরিচুল বিশিষ্ট লাল পোশাকে পরিহিত কোন লোককে রসুলসাল্লু আলি আসলামের চেয়ে অধিক সুদর্শন দেখিনি তার চুল কাঁধ ছুঁয়ে যেত বারারাদ আহকে জিজ্ঞেস করা হয়েছে রসুলসাল্লাহু আলিহাস্লামের চেহারা কি তরবারির মতো ছিল তিনি জবাব দিলেন না বরং চাঁদের মতো আনাসেবেন মালিক রাদহ বলেন নসরসাল্লা আলহাস্লাম অতি লম্বা ছিলেন না আবার খাটোও না তিনি ধবধবে সাদা ছিলেন না আবার সম্পূর্ণ তামাটে বর্ণেরও না কুঞ্চিত চুল বিশিষ্টও ছিলেন না আবার তার চুল একেবারে সোজাও ছিল না অন্য বর্ণ আছে তিনি ছিলেন মাংসল হাত পা ও সুদর্শন চেহারার অধিকারী আমি পূর্বে বা পরে কাউকে তার মতো দেখিনি তার হাতের তালু ছিল প্রশস্ত আবু তুফাইল রদেল্লা আনহু বলেন রসুল সাল্লু আলহাম ছিলেন ফরসা লাবণ্যময় আকর্ষণীয় অন্য বর্ণনা আছে তিনি ছিলেন ফরসা ও লাবণ্যময় চেহারার অধিকারী জাবে রদেল আনহু বলেন রসুল সাল্লু আলহিহাসালামের মুখ বিবর ছিল কিছুটা প্রশস্ত চোখ ছিল টানা পায়ের গোড়ালে ছিল হালকা গোস্ত বিশিষ্ট তিনি আরও বলেন রসাল আলহি সাল্লামেন মাথার অগ্রভাগের কিছু চুল ও কিছু দাঁড়ি ধূসর বর্ণের হয়ে গিয়েছিল তেল ব্যবহার করলে তা প্রকাশ পেত না চুলগুলো এলোমলে থাকলে বোঝা যেত তিনি ছিলেন ঘন দাড়ি বিশিষ্ট কেউ বলল তার চেহারা কি তলোয়ারের মতো ছিল তিনি বললেন না বরং চাঁদ সূর্যের মতো গোলাকৃতির তার কাঁধে মোহরে নবত দেখেছি কবুতরের ডিমের মতো তার শরীরের বর্ণেরই আনাসেবেন মালিক রাদিল্লা আনহু বলেন রসুল সাল্লু আলিউ আসালামের হাতের তালুর মতো কোমল কোনো রেশমও আমি স্পর্শ করিনি এবং তার শরীরের ঘ্রাণের চেয়ে উত্তম কোনো ঘ্রাণ অনুভব করিনি অন্য বর্ণনা এসেছে রসুল সাল্লাহু আলহু আসলাম ছিলেন উজ্জ্বল বর্ণের তার ঘাম মুক্তার মতো চকচক করত হাঁটার সময় তিনি সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন রসল্ল সাল্লাস্লামের দেহ অবয়ব এবং সৌন্দর্য বিবরণ সম্বলিত হাদিসগুলো একত্র করলে দুটো বিষয় স্পষ্ট ফুটে উঠবে এক সুষম ও মধ্যম ধরন এবং দুই শরীরের প্রতিটি অঙ্গের সামঞ্জস্য পূর্ণতা দৈর্ঘ্যে তিনি ছিলেন মাঝারি আকৃতির বেশি লম্বা বা খাটো ছিলেন না বর্ণের দিক থেকে ছিলেন স্বাভাবিক ফর্সা ধবধবে সাদা বা তামাটে বর্ণের না উজ্জ্বল বর্ণের তার মাথা চুল ছিল মধ্যম ধরনের অর্থাৎ কোকরানোও আবার একেবারে সোজাও না শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে যথাযথ সামঞ্জস্য থাকলেই দেহের সৌন্দর্য পূর্ণতা পায় তিনি তেমনই ছিলেন উভয় বাহুর মধ্যবর্তী স্থানের প্রশস্ততা উভয় হাত ও পায়ের মাংসল হওয়া এগুলো কোনো দৈহিক ত্রুটি নয় বরং তা সামঞ্জস্যেরই বিবরণ কারো শরীর কাঠামো এবং অঙ্গ বিবরণ কেমন তা বাস্তবে কাছাকাছি কোনো চিত্রের দ্বারা বোঝালেই যথেষ্ট হয় না বরং দেহের লাবণ্য ও সৌন্দর্য প্রকাশিত হয় যখন সে তার দেহ এবং অঙ্গ নিয়ে সম্পূর্ণভাবে ওঠে চলাফেরা করে এবং কাজে কর্মে নিরত হয় এ কারণেই আয়সা রাদ্লাউ আনহা ফাতিমা রাদুল্লাউ আনহার চলন দেখে বলেছিলেন ফাতিমা হেঁটে আসছিলেন খোদার কসম আমরা হাটা দেখে ভাবছিলাম রসদ সাল্লাহ আলহাম আসছেন সাহাদেবের আবি ওয়াক্কাস রদুল্লাহ আনহু বলেন একবার অমর রদেল্লা আনহু রসদাল্লাহু আলহিহাসালামের কাছে আসার অনুমতি চাইলেন তখন তার কাছে তার কুরাইশি স্ত্রীগণ উপস্থিত ছিলেন তারা উচ্চ তার কাছে অধিক আবেদন করছিলেন অমর রদুল্লাহ আনহু যখন প্রবেশের অনুমতি চাইলেন সঙ্গে সঙ্গে স্ত্রীগণ দ্রুত পর্দার আড়ালে চলে গেলেন রসুলসাল্লা আলহাম তাকে অনুমতি দিয়ে হাসতে লাগলেন অমর রাদ আলহু বললেন আল্লাহ রসুল আল্লাহ আপনাকে হাসান নবীজি বললেন আমার কাছে যারা ছিল তাদের ব্যাপারে আশ্চর্য হচ্ছি তোমার আওয়াজ শুনে তারা পর্দার আড়ালে চলে গেল অমর রাদ আলহু বললেন আল্লাহ রসুল তাদের উচিত ছিল আপনাকে ভয় করা তিনি আরো বললেন হে নিজেদের নফ্সের শত্রুরা তোমরা আমাকে ভয় পাচ্ছ অথচ রসুল সাল্লাহু আলিহাস্লামকে ভয় করছ না তারা বললেন কারণ আপনি রসুল সাল্লাহ আলহামের থেকে রুঢ় এবং কঠিন স্ত্রীদের কথা থেকে পরিষ্কার বোঝা যায় অমার রদ আনহুর প্রতি তাদের ভীতি ছিল ত্রস্ত হওয়ার মতো আর রসুল সাল্লাহু আলিহাস্লামের প্রতি তাদের ভীতি ছিল শ্রদ্ধাপূর্ণ নবীজি কিভাবে হাঁটতেন রসল্লা সাল্লাহ আলি আসাল্লামের হাঁটা চলা ছিল একজন প্রাণবন্ত এবং উদ্যমী পুরুষের মতো তাই তার হাঁটার গতি ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি আনাস রাদুল্লাহ আহু থেকে বর্ণিত তিনি একটু ঝুঁকে হাঁটতেন আলী রাদুল্লাহ আনহু বলেন রসুলসাল্লু আলহিউ হাঁটার সময় একটু ঝুঁকে হাঁটতেন যেন কোনো উঁচু ভূমি থেকে অবতরণ করছেন এটা হচ্ছে মধ্যম গোছের চলার পদ্ধতি প্রাণহীন হাঁটা বা অস্থে চলন নয় এবং অহংকার এবং দম্ভের চলনও নয় আল্লাহ আল্লা সোভানওয়ালা কোর আনে তার পছন্দের বান্দাদের হাঁটার বৈশিষ্ট্য এভাবে বর্ণনা করেছেন রহমানের বান্দা তারা যারা জমিনের বুকে চলাফেরা করে নম্রভাবে সৈয়দ কুতুব্রাহুল্লা বলেন তারা সহজ ও নরম পদভরে হাঁটাচলা করেন কৃত্রিমতা ও লৌকিকতা থাকে না তাতে কোনো গর্ব বা দর্প থাকে না তারা ভাব ধরে মুখ বিকৃত করেন না থপথপ করে পা ফেলেন না তাদের হাঁটাচলায় বিশেষ ব্যক্তিত্ব প্রকাশ পায় আত্মিক প্রশান্তির প্রতিচ্ছবি দেখা যায় তারা স্থির কদমে হাঁটেন তাতে গাম্ভীর্য ধৈর্য এবং শক্তিমত্তা ও একাগ্রতা ফুটে ওঠে তারা জমিনে চলাফেরা করে নম্রভাবে এর অর্থ এই নয় যে তারা মাথা নত ব্যক্তির ন্যায় নিজেকে গুটিয়ে হাঁটেন পূর্ববর্তী অনেক বুজুর্গ দুর্বল মানুষের মতো হাঁটা অপছন্দ করতেন অমর রাজুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি এক যুবককে ধীর গতিতে হাঁটতে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি কি অসুস্থ সে বলল না হে আমিরুল মিনিন অমর রাজুল্লাহ আনহু তাকে চাবুক দিয়ে তাড়া করলেন এবং দৃঢ়পদে হাঁটার নির্দেশ দিলেন ইমাম ইবনুল কাইম রেহমাহুল্লাহ হাঁটার দশটি পদ্ধতি উল্লেখ করে বলেছেন এর মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ হাঁটা হল নম্রভাবে এবং কিছুটা ঝুঁকি হাঁটা অর্থাৎ যেভাবে রসল্লা সাল্লু আলি আসালাম হাঁটতেন তিনি কিভাবে বসতেন সাহাবিদের মধ্যে নবীজি বিশেষ হয়েছিলেন না তিনি ছিলেন তাদেরই একজন তাদের মতোই বসতেন এবং হেলান দিতেন তাই তাদের সামনে নতুন কেউ এলে নবীজিকে আলাদা করে চিনতে পারত না জিজ্ঞেস করে নিতে হতো জিমা বিবেন সালাবার দাদিল আনহুর ক্ষেত্রেও তেমন ঘটেছে তাই তিনি মসজিদে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন মোহাম্মাদ কে সাহাবিরা বলল এই ফর্সা ব্যক্তিটি যিনি হেলান দিয়ে আছেন তিনি কখনো মাটিতে বসে যেতেন বসতেন চাটায়ের উপর অথবা বালিশে হেলান দিয়ে কখনো মসজিদে গা এলিয়ে দিয়ে পায়ের ওপর পা রাখতেন কখনো বালিশে হেলান দিয়ে বসতেন তখন বালিশ থাকত তার বায়ে তার আচরণ ছিল মার্জিত অতিরঞ্জন নয় এবং লৌকিকতা থেকে দূরবর্তী যখন তিনি ঘুমাতেন ডান কাত হয়ে শয়ন করতেন মাঝে মধ্যে গালের নিচে হাত রাখতেন নবীজ সাল্লাহ আলহাম তার শরীরের সুগন্ধির জন্য পরিচিত ছিলেন কোথাও গেলে পথে ছড়িয়ে পড়া সুগন্ধির সূত্র ধরে বুঝতে পারত তিনি এই পথ ধরে গেছেন যাব এরম সামরা রাদেল্লাহ আনহু থেকে বর্ণিত একবার রসুল সাল্লাহু আলহাসাল্লাম তার গালে হাত বুলিয়েছিলেন তিনি বলেন আমি তার হাতে এমন শীতলতা ও সুগন্ধি অনুভব করেছি যেন তিনি তার সুগন্ধির কৌটা থেকে বের করেছেন উম্মে সুলাইম রাদেল্লাহ আনহা রসুল সাল্লু আলহাসাল্লামের ঘাম সংগ্রহ করতেন রসুল সাল্লু আলি আসাল্লাম প্রচুর ঘামতেন উমে সুলাইম রাদেল্লা আনহা সেগুলো সুগন্ধির পাত্রে এবং কাচের বোতলে ভরে রাখতেন রাসুল সাল্লু আলহি আসাল্লাম বললেন উমে সুল্লাম এটা কী উমেসাল্লাইম বলেন আপনার ঘাম একে আমি আতরের সাথে মিশিয়ে নেই আমার বাচ্চাদের জন্য বরকতময় মনে করি নবীজ সাল্লু আলহি আসাল্লাম বললেন ঠিক করেছ অন্য হাদিস এসছে এটাকে আমাদের আতরের সাথে রাখি এটা সর্বোত্তম সুগন্ধি এমনই হতো নবীজিৎসাল্লু আলিউসালামের গন্ধের সৌরভ যদিও তিনি সুগন্ধি স্পর্শ না করে থাকেন শক্তি এবং উদ্যম নবীজীবনের যেদিকে আপনি দৃষ্টি দেবেন রসুলসল্লাহু আলি আসালামের উদ্যম ও শক্তি সম্পর্কে জানতে পারবেন শারীরিক শক্তি প্রত্যয়ের শক্তি সংকটকালে ধৈর্যের শক্তি লাগাতার রোজা রাখার শক্তি নামাজে আল্লাহর সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার শক্তি কঠিন পরিস্থিতি মোকাবেলার শক্তি এমন কি এই শক্তির প্রাচুর্য ও নতুনত্ব ছিল বয়স বেড়ে যাওয়ার পরেও কয়েকটা ঘটনা শোনা যাক মুসলিমরা খন্দকের যুদ্ধের সময় তীব্র ঠান্ডা এক সকালে খন্দক খনন করছেন এমন সময় তারা একটা বিরাট আকার শক্তিশালী পাথরের মুখোমুখি হলেন সবাই মিলে সকল চেষ্টা করেও তারা পাথরটি সরাতে অপরগ হলেন তারা রসদাল্ল্লাহু আলহিবাস্লামের কাছে বিষয়টি জানালেন তিনি বললেন আমি নেমে দেখছি রসদাল্লু আলহিবাসাল্লাম উঠে দাঁড়ালেন তার পেটে তখন পাথর বাধা তিন দিন ধরে তিনি খাবারের স্বাদ গ্রহণ করেননি তিনি কোদাল হাতে নিয়ে পাথরে আঘাত করলেন বৃহৎ পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এছাড়াও তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদাল আনহা মারা যাওয়ার পরে একাকেই তার তায়েফে গমনের কথা মনে করা যায় যখন তিনি এমন কাউকে খুঁজছিলেন যিনি দিন প্রচারে তাকে সাহায্য করবেন বিনিময়ে তিনি অবর্ণনীয় শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করেছেন রসুলসাল্লাহ আলি ওয়াসাল্লামের স্ত্রীগণকে ইচ্ছাধিকার প্রদানের ঘটনায় দেখা যায় অমর রাদ আনহু তার সঙ্গে সাক্ষাত করেছিলেন তিনি তখন উঁচু একটি ঘরে অবস্থান করছিলেন অমর আদুল্লাহ আহু সেখানে উঠলেন একটি খেজুরের ডাল ধরে যেখানে সিঁড়ির মতো করা ছিল অমর আদুল্লাহ আহনু বললেন রসুল সাল্লাহ আলহি আাসাল্লাম নামলেন আমিও নামলাম আমি নেমেছি খেজুরের ডাল ধরে আর রসুলসাল্লু আলহি আসাল্লাম নামলেন কিছু না ধরেই যেন তিনি মাটিতে হাঁটছেন রসুল সাল্লু আলহিহি আসাল্লাম নিজে শক্তিশালী ছিলেন শক্তির প্রত্যাশা করেছেন এবং শক্তি অর্জনে উৎসাহ দিয়েছেন তবে এর অর্থ এই নয় যে তিনি দুর্বলকে অবজ্ঞা করতেন সা আদিন আবি আকাশ আনহু কোনো কারণে নিজেকে নিম্ন স্তরের লোকজনের উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এমনটা ভাবতেন রসুল সাল্লাহু আলিয়াল্লাম তাকে বললেন তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক দেয়া হয় কেবল তোমাদের দুর্বলদের কারণে নবীজির হাসি ও আনন্দের প্রকাশভঙ্গি রসল্লা সাল্লাহ আলিহু আসলামের আনন্দ তার চেহারায় প্রকাশ পেত সাহাবিকন তার আনন্দের ছবি এভাবে তুলে ধরেছেন ক্যাব এবং মালিক রাদেল্লা আনহুর ঘটনায় বর্ণিত আছে তাবুক যুদ্ধে শরীর না থাকার পর আল্লাহ যখন তার তবা কবুল করেছেন তখন তিনি বলেন আমি রসুলসাল্লাহু আলিহু আসাল্লামকে সালাম দিলাম আনন্দে তার চেহারা ঝলমল করছিল তিনি বললেন ইতোমধ্যে তোমার কেটে যাওয়া জীবনের সবচেয়ে আনন্দময় দিনের সুসংবাদ গ্রহণ করো কাব রাজেল্লা আনহু বলেন রসুদসাল্লু আলহাম আনন্দিত হলে তার চেহারা এমন আলোকিত হয় মনে হয় যেন এক টুকরো চাঁদ তাকে রূপে দেখলেই আমরা তার আনন্দ বুঝতে পারতাম ইফকের ঘটনায় আয়সা রাদ্লা আনহার তার নির্দোষিতা প্রমাণের আয়াত অবতীর্ণ হওয়া সম্পর্কে তিনি বলেন সে সময় তার উপর কোরআন অবতীর্ণ হল তিনি মাথা ওঠালেন তার চেহারায় আনন্দ উঠলে উঠতে দেখলাম তিনি হাত দিয়ে নিজের কপাল মুছে বললেন আয়েশা সুসংবাদ গ্রহণ কর আল্লাহ তোমার নির্দোষ হবার ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন আনাসেবেন মালিক রাজুল্লাহ আনহু জীবনের শেষ মুহূর্তের বিবরণ তুলে ধরে বলেন রসুলসালু আলহাসাল্লাম কক্ষের পর্দা সরালেন তারপর সাহাবিদের দিকে তাকিয়ে দেখলেন তারা নামাজ পড়ছে মনে হলো যেন তার চেহারা বইয়ের পাতার মতো তিনি মুচকি হাসলেন তাকে যে শ্রদ্ধা জাগা প্রভাব আল্লাহ দান করেছিলেন এর সাথে তার হাসি সামঞ্জস্যপূর্ণ আয়েশা রাদেল্লা আনহা বলেন আমি রসুল সাল্লাহ আলহাসালামকে কখনও এমনভাবে হাসতে দেখিনি যে তার মুখের আলা দেখা যায় বরং তিনি মুচকি হাসতেন কখনও পুরোপুরি হাসতেন না সাহাবিদের নিয়ে রসুল সাল্লু আলহামের মজলিসের চিত্র বর্ণনা করতে গিয়ে যা বেবেন সামা রাদেল্লা আনহু বলেন সাহাবিগণ জাহেলি যুগের আলোচনা করে সশব্দে হাসতেন কিন্তু রসুল সাল্লাহ আলহাসালাম কেবল মৃদু হাসতেন হাসার সময় তার দুই পাশের দাঁত প্রকাশ পেত খুবই কম এটাও জেনে রাখা উচিত যে রসুল সাল্লাহু আলহ সালাম তার সমগ্র জীবনে একদিনও অট্ট হাসি দেননি রসুল সাল্লু আলহাম কারণে অকারণে অধিক হাসতে নিষেধ করেছেন আবুহ রাইরা আনহু থেকে বর্ণিত রসুল্ল্লাহু আলহিহ আসাল্লাম বলেছেন তোমরা অধিক হেসোনা কেননা অধিক হাসি অন্তরকে নির্জীব বানিয়ে দেয় নবীজির হাসিমুখ রসদ সাল্লু আলহিহি আসাল্লাম সব সময় হাস্যজ্জ্বল চেহারা এবং প্রশস্ত হৃদয় নিয়ে মানুষকে স্বাগত জানাতেন আর এই কারণেই প্রত্যেক সাহাবি মনে করতেন তিনি রসুদসাল্লু আলহি আসাল্লামের সবচেয়ে নিকটজন এবং প্রিয় ভাজন আবুজুর রাদিল্লা আহু বলেন আমাকে রসদাল্লু আলি আসালাম বলেছেন কোনো সৎ কাজকে তুচ্ছ মনে করো যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাতের মতো বিষয় হয়ে থাকে তিনি আরো বলেন তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসিও সাদাকা তার কান্না ও বেদনার প্রকাশ ভঙ্গে। আল্লা ইবনুল কাইম রেহম্লা বলেন রসদসাল্লু আলহ আসালামের কান্না ছিল হাসিরই সহজাত তিনি উঁচু আওয়াজে কাঁদতেন না যেমন সশব্দে হাসতেন না কেবল তার দুচোখ অশ্রুঝড়াত অঝরে রসুল্লাহু আলহাম স্বাভাবিক মানবীয় প্রকৃতির মতোই কোনো আত্মীয় ও প্রিয়জনের মৃত্যুতে কাঁদতেন আনাসাদহু বলেন আমি ইব্রাহিমকে দেখেছি রসুলসাল্লু আলিহাস্লামের সামনে মৃত্যু প্রায় নবীজির দুচোখ গড়িয়ে পানি পড়তে লাগল তিনি বললেন চোখ অশ্রু ঝরায় হৃদয় বিষণ্ন হয় আমার প্রতিপালক যে কথায় সন্তুষ্ট তাই আমরা বলি ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত আনাসেবেন মালিক রাদিল্লাহ মানু বলেন আমি রসুদসাল্লু আলি আসালামের এক মেয়ের দাফনের সময় উপস্থিত ছিলাম রসুদ্সাল্লু আলাইসালাম কবরের পাশে বসেছিলেন দেখলাম তার দু চোখ করিয়ে অশ্রু ঝরছে মুতারযুদ্ধের ব্যাপারে আনাসেবেন মালিক রাদ আহু থেকে বর্ণিত রসুল্লাহ আলহি ও জায়েদ ও তার সাথীদের শাহাদাতে সংবাদ দিয়ে বললেন জায়েদ পতাকা তুলে নিয়েছে সে শহীদ হল তারপর জাফর পতাকা ধরেছে সেও শহীদ হয়ে গেল এবার আবদুল্লাহ ইবিন রাওয়াহা পতাকা হাতে নিয়েছে সেও শহীদ হয়েছে বর্ণনাকারী বলেন নবীজির দু চোখ তখন অস্ত্র ঝরাচ্ছিল নবীজির কথা বলার ধরন কখনো একটি কথাই মানুষের পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ করে দেয় রসুদাল্লু আলিউসালাম কথা বলতেন সুস্পষ্টভাবে এবং সবিস্তারে শ্রোতা মাত্রই তার কথা বুঝত এবং আয়ত্ত করতে পারত আয়সারদুল্লা আনহা বলেন রসুদসাল্লু আলিহাসালাম এমনভাবে কথা বলতেন যে কেউ গণনা করতে চাইলে গুনতে পারত বিষয়টি আরও স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহাম তোমরা যেমন দ্রুত কথা বলো সেভাবে কথা বলতেন না তিনি কথা বলতেন থেমে থেমে প্রত্যেক শ্রোতা তার কথা বুঝতে পারত আনাসর আনহু বলেন রসুলসাল্লাহু আলহাসাল্লাম একটি কথা তিনবার পুনরাবৃত্তি করতেন যেন তা বুঝে নেওয়া যায় তার উপদেশের ধরন সাহাবেদের তিনি উপদেশ দিতেন বটে কিন্তু অতিরঞ্জন করতেন না ইবেন মাসুদুর রাদ্লা আনহু বলেন রসদাল আলী ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিতেন মাঝে মধ্যে যেন আমরা বিরক্ত না হই তার উপদেশের প্রভাবে বিবরণ দিয়ে হামসা রাদ আনহু বলেন আমরা নবীজিত সামনে থাকলে তিনি আমাদের জান্নাত জাহান্নামের কথা আলোচনা করতেন এমনভাবে যেন সেগুলো আমাদের চোখের সামনে ভাষণ কিভাবে দিতেন কথা শাস্ত্রে ভাষণ সবচেয়ে প্রভাবশীল এবং প্রচারণার জন্য সবচেয়ে কার্যকরী রসুল সাল্লাহ আলিহাসালাম যখন ভাষণ দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত আওয়াজ উচ্চকৃত হতো এবং তার রাগ তীব্র হতো ইভেন আমার রদুল্লাহ আনহু রসুল্লা সাল্লু আলিহাস্লামের ভাষণের একটি অংশ বর্ণনা করেন আল্লাহ তালা কেয়ামতের দিন আকাশমণ্ডলী গুটিয়ে নেবেন এরপর ডান হাতে একে ধরবেন আর বলবেন আমিই মালিক কোথায় অহংকারীরা কোথায় দম্ভকারীরা এরপর জমিনকে বাম হাতে গুটিয়ে নেবেন আর বলবেন কোথায় অহংকারীরা কোথায় দম্ভকারীরা এবেন অমর রাজুল্লাহ আনহো বলেন দেখলাম ভাষণের প্রচণ্ডতায় মিম্বার নিচ থেকে দুলছে এমনকে আমি বলবো ভাবছি মিম্বারটি কি নবীজিকে নিয়ে পড়ে যাবে অন্য এক ভাষণ সম্পর্কে নুমান এবিন বসির রাদুল্লাহ আনহো বলেন আমি রসুল সাল্লাহু আলি আসালামকে ভাষণে বলতে শুনেছি আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখাচ্ছি এত জোরে বললেন যে কেউ বাজারে থাকলেও সেখান থেকে এই আওয়াজ শুনতে পেত এমনকি তার কাত থেকে চাদরটি নিচে পড়ে গেল ভাষা এবং অলঙ্কার রসদাল্লু আলহামের ভাষা ছিল অক্ষরে সংক্ষিপ্ত অর্থে সমৃদ্ধ কৃত্রিমতা বিবর্জিত এবং লৌকিকতা মুক্ত দীর্ঘ ভাষণ অল্প কথায় উঠিয়ে আনতেন জিমাদ রাদিল্লা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটিও আমরা এখানে আলোচনা করতে পারি যা এর জীবন্ত সাক্ষী এবং কৃত্রিমতা ও লৌকিকতা বিপর্য বাস্তবতা এই ঘটনা তার ভাষা ও অলঙ্কার সম্পর্কে অগাধ জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেয় এবার আব্বাস রাদুল্লাহ আহানুর থেকে বর্ণিত জিমাদ মক্কায় আসলো সে আসলে জিনের আসর প্রভৃতির জন্য ঝাড়ফুঁক দিত সে মক্কার কতিপয় নির্ভোধ লোকদের মুখে শুনল যে মুহাম্মদ একজন পাগল সে বলল যদি আমি এই লোকটিকে দেখি হয়তো আল্লাহ আমার হাতে তাকে সুস্থ করবেন তাই সে নবীজ সাল্লু আলিহাস্লামের সাথে সাক্ষাৎ করল বলল মুহাম্মদ আমি তো ঝাড়ফুঁক দেই আল্লাহ যাকে চান আমার হাতে নিরাময় করেন তোমার জন্য কি করব। কী করবো রসমসালু আলিহাস জবাব দিলেন সকল প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি এবং তার কাছেই সাহায্য চাই তিনি যাকে হিদায়ত দেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না এবং যাকে ভ্রান্ত বানান তাকে কেউ হিদায়ত দিতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মবদ নেই তিনি এক কোনো সমকক্ষ নেই এবং মোহাম্মদ তার বান্দা ও রাসুল অতপর কথা হল সে বলল এই বাক্যগুলো আমাকে আবার বলো নবীজাল্লু আলি আলসালাম তিনবার তাকে শোনালেন সে বলল আমি গণকের কথা শুনেছি যাদুকরের কথা এবং কবিদের কবিতাও শুনেছি কিন্তু তোমার এই শব্দগুলোর মতো কোনো বাক্য আমি শুনিনি এগুলো সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে গেছে এরপর সে বলল তোমার হাত দাও আমি ইসলামের ওপর তোমার বায়াত গ্রহণ করব। সাহাবি বলেন তারপর সে রসুলসাল্লু আলাহ আসলামের বায়াত গ্রহণ করেছে এমন আরও অনেক ঘটনা আছে যা সময় সময়স্বল্পতার জন্য আমরা বর্ণনা করতে পারছি না আজকে এ পর্যন্তই রস মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লু ডব্লিউ ডবল রেইনড্রিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডব্লিউ ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম স্ল্যাশ 2